আমর রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আবু নাহিক খুব বেশি ভোজনকারী লোক ছিলেন ইবনু উমর আদিল্লাহ আল্লাহ তাকে বললেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কাফি সাত পেট খায় আবু নাহিক বলেন আমি তো আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান পোষণ করি